بسم الله الرحمن الرحيم Qul <تصفيق> هذه سبيل أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَ مِنَ الْمُشْرِكِينَ تَلِّ سَامِ بِفَضْلِكَ الْمُتَوَالِي يَا رَبُّ فِي الْأَقْوَالِ وَالْأَعْمَالِ جئنا إلى دنيا الشتات فها هنا صنم يمجد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 ورسمت منهجا دربها المتعالي إسلامنا نور الحياة ومرشد للكائنات إلى الفلاح السرمدي إسلامنا نور الحياة ومرشد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 صلى الله تعالى عليه وعلى آله وصحبه وصلم وتسلیماً کذیرا أما بعد فقد قال المعلف رحمه الله تعالى وقوله سبحانه هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقوله سبحانه وتبکل على الحی الذي لا يموت وقوله وهو الحکیم الخبير ফিল বহ فِي হবতিন ফিজুলোমাতব وَمَا কিত مِنْ ওমা তহমলসা তদৌ আল্লা বলম যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন যার শুরু নেই যার শেষ নেই পক্ষান্তরে প্রত্যেক সৃষ্টির কোন এক সময় শুরু হয়েছে আর কখনো গিয়ে সমাপ্তি ঘটেছে অথবা ঘটবে সালামাজ মাহমুদ রসুল্লাহ সালামের ওপর যিনি শেষ রসুল খাতামীন সৈদুল মুসালিম তারপরেও তিনি এক সময় পৃথিবীতে ছিলেন না জন্ম গ্রহণ করেছেন আবার এক সময় তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তার মত তার মৃত্যু সত্য কেরিমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত রসুলের সাহাবাহামদের বহু হাদিস দ্বারা প্রমাণিত জীবনী প্রমাণ করে যা তারা বর্ণনা করেছেন যে তিনি এক একসময় জন্মগ্রহণ করেছেন তার আগে তার সম্পর্কে তার বংশধর জানত না এবং এক সময় তিনি মদিনাই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 যে প্রত্যেকটি আয়াত থেকে রব্বুল আলমিনের বেশ কিছু গুণ আমরা জানতে পারব নাম জানতে পারবুল আলমিনের এগুলি নাম গুনবাচক নাম এবং সেসব নাম থেকে গুনবাচক নাম থেকে আমরা আল্লাহ রবুল আলমিনের সিফাত বা গুনাবলি জানতে পারব ভাষ্যকার বলছেন আলজাম ও বে ওহি ওকুর বেহি ও আজাল ইয়াতি আবাদ সামনে যে আয়াতি আসছে সুরাত যে আয়াত আসছে বিশেষ করে আয়াচিতে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতে একত্রিত করেছেন তার সম্মন্নত হওয়াকে এবং তার নিকটবর্তী হওয়া তিনি সু উচ্চ সুমহান सब चाहते उचाई दृष्टि क्षेत्र करें तो अपने चाहते स्थान सब दिक्कत ठीक क्या सृष्टिर क्षेत्र चिंता करें विषय बोझारोक अपन चाहते अनेक उचाते फार्ड फ्लोरे एक जा होटेले प्रथम तल तल दूर कब्बुल चिंता चलबा बरते एकत्रित करबुल आलमी सब चाहते उचाई आ महान गुमराहे प्रथम मगजे ढुकान आल्लम तुलना भुके जाते ढुके दूरे की जिन्हें की तक एकटा के अस्वीकार कर दिए तुरू कर सर्वतमान मैं सर्वतरमान सबकिन आल्ला घुमरा जेको अस्वीकारी अर्थे विकृतिकारी जरा ताविल करी भाषा করে অস্বীকার অথবা সেগুলিকে কি করেছে সেগুলির অর্থের বিক্রিটি ঘটিয়েছে তারা প্রথম আল্লাহকে তার সৃষ্টি মখলুকের সাথে তুলনা করেছে তুলনা মগজে করেছে মুখে করুক না করুক তারপরে তখন এটা তো কেমন হয়ে যায় আল্লাহ তো মখলুকের মতো হয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমিনকে পবিত্র করতে গিয়ে হ্যাঁ আল্লাহ রীকে অস্বীকার করে দিয়েছে অস্বীকার করে দিয়েছে তখন অর্থের বিকৃতি ঘটিয়েছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন আরো সে আছেন মানে কি আল্লাহ আরো মালিক তাদের কাছে আরো মালিক আরোসের অধিপতি আরো সে না দেন तो भाषा आल्ला क्षेत्र क्षेत्री और निकटवर्ती हाथ एक परस्पर मानसित गुण दूरे से, से दूरे ना रब आलमीनर पक्षानुका सृष्टिर नहीं गुण नहीं आदि अंत आरोप একসময় আপনার আমার নামও ছিল না কল্পনা কেউ করেনি আর একসময় আপনি এমনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকে চলে যাবেনা মহান আল্লাহ আউওয়াল। তিনি সর্বপ্রথম তিনি আউয়াল আখের তিনি সর্বশেষ পরস্পর বিরোধী আউ আলো আবার আখেরো আল্লাহের তিনি প্রকাশ্য জাহের জাহের একটা প্রকাশ্য অর্থ আর একটা হচ্ছে জাহের মানে বিজয়ী দুটোই অর্থ আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য বিজয়ী জাহের মানে হয় নবী করিবসাম এর প্রসিদ্ধ হাদিসা আছে এই সত্যপন্থী সাহায্যপ্রাপ্ত এবং জান্নাতি দল সম্পর্কে লতা আয়ে ফত আলাল হক সেই বোখার আমার ওমতের একটি দল সব সময় কি থাকবে সত্যের ওপর বিজয়ী থাকবে সাহায্য প্রাপ্তে রয়েছে লাহমান খাজাল যারা তাদেরকে অপদস্ত লাঞ্ছিত করতে চাইবে তারা কন ক্ষতি করতে পারবে নাতে আমার আল্লাহাবুল আলমের নির্দেশ আসা পর্যন্ত পর্যন্ত মানে তাহলে দুটো তিনি প্রকাশ্য জাহের এবং বাতেন বাতেন আল্লাহ গোপন এর অর্থটা কি ব্যাখ্যা আসছে সংক্ষেপে এখন জমা করছি ওহু আবেকুল্ল সাইন আলিম এবং তিনি বস্তু সম্পর্কে সম্পর্কে সবকিছু সৃষ্টির আল্লাহ কিছু সম্পর্কে সবকিছুই জানেন সবকিছু সম্পর্কে সবকিছুই জানেন এই আয়াতের তফির রসুল্লাহ সাল্লা একটি দুয়ার হাদিসে রয়েছে যা শহীদ মুসলিমে বর্ণিত হয়েছে তোমার পূর্বে কোনো কিছুই নেই আর ছিল না কান আল্লাহাম হাদিসে আল্লাহ ছিলেন আর কোনো কিছুই ছিল না আল্লাহ কিছু হয়ে যাবে। আসমান জিনুস মালায়কা ফরিস্তান জিব্রাইল মিকাইল মালাকুলমত সব ধ্বংস হয়ে যাবে কুল্লমান আলী হাফান একমাত্র প্র কিন্তু আল্লাশারি মাতুরিদের গুমরাই হ্রষ্ট আলার চেহারা নেই কিন্তু এখানে অজন মানে ফেস চেহারা হয় মুখমন্ডল হয় আল্লাহর মুখমন্ডল আছে আল্লাহর মুখমন্ডল আল্লাহর মত কোনো কিছুর সাথে তোরণ তুমি সর্বশেষ ফালাইসা বা তোমার পরে কোনো কিছু নেই এবং তুমি প্রকাশ্য বা তুমি সর্বজয়ী তোমার উপর কোন কিছু নেই দেখেন চোখের আড়ালে যেসব রয়েছে পাহাড়ের ভিতরে অথবা সাগরে নদীতে তাই না ওপরে কোনো কিছু একটা ভাসছে অথবা পাহাড়ের উপরে আছে দেখতে আর যেটা পাহাড়ের ভিতরে আছে অথবা সাগরের পেটে আছে পাতালে আছে তুমি প্রকাশ্য তোমার ওপরে কোন কিছু নেই তাহলে আল্লাহ রব আলমে যত সৃষ্টি আছে সব সমস্ত সৃষ্টির উর্ধে আল্লাহ এইমান না আল্লাহ আসমান জমিন কিছু তো আল্লাহ কে আছে তাহলে আল্লাহকে জাহির করলেন না ফালাই কাকা সেই তোমার ওপরে কোন কিছু নেই তা আল্লাহর ওপরে তাহলে আসমান আছে বা আল্লাহর আর কিছু আছে তাহলে আল্লাহর কোন সৃষ্টি আছে আসমান জুমিন আরুস কুসিদ ছাড়াই ধরেন আর কিছু আছে বলতে হবে কোনো কিছু নেই কিছু আচ্ছা যখন আল্লাহ রাবুল আলমিন ওপরে তাহলে ওপরটা দিক হল না তাহলে কি করে দিক অস্বীকার করছে এ আশাড়ি মাতুরি এবং আষাঢ় মাতুরিদের হচ্ছে অধিকাংশ মুসলিমরা আজকে সারা বিশ্বে ক্ষেত্রে হচ্ছে আশারি এমাম আহমদ বিন হাম্বালীরা হাম্বালি ফেকার ক্ষেত্রে যারা তারা বলে যে আমাদের আকিদার এমাম আর ফেকার এই জন্য অনেক বক্তাদের কাছ থেকে শুনবেন বা ওদের অনেক তিন শুনবেন আর ফেকার কি আপনি কি এইটাই বিশ্বাস রাখেন ইমা বহানিফা আকিদার ইমাম নন এবং আহমদ আকিদা বুঝতেন না যে আকিদার ক্ষেত্রে আপনি আবুল হাসান আশারির কাছে থেকে নেবেন ফেকা নেবেন সাফি আর মালিকের কাছে ফেকা নেবেন আপনি নামাজ পড়ব কোন তরিকায় রোজা রাখবো কোন তরিকায়কিদা নেবেন এত শ্রদ্ধা করি যে আমরা মনে করি ইমাম আবু হানিফা সাফি মালিক আহমদ সকলে আকিদারে ইমাম হাদিস রেমাম ফেকার আরবি ভাষার সবকিছুর ইমাম বোঝা গেছে না চিন্তা করেন বিষয়গুলি যারা অন্ধভাবে প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু আছে দেবন্দী তোর কেন বাংলায় অনুবাদ হয়েছে আমার টেবিল আছে মনে করি দিলে আগামী দর্শে নিয়ে এসে দেখিয়ে দেব বাংলায় অনুবাদ হয়ে গেছে আরবিতে কিতাব সেই কিতাবটি অনুবাদ তাতে প্রথমে স্বীকার করছে দেবন্দী হানাফি রা যে আলহামদুলিল্লাহ আমরা আর মাজহাবের ক্ষেত্রে ফরু ক্ষেত্রে মানে মশলা মশালের ক্ষেত্রে ফেঁকার ক্ষেত্রে হানাফি মশলা ক্ষেত্রে দেবন্ধী টসা ওফের ক্ষেত্রে আমরা ওই চার তরিকে কাদেরি রকশবন্দী চিস্তি সাহার দি তারা রুহানিয়া তো যথেষ্ট বুঝতেন ইমা বহানিফা রুহানিয়া যথেষ্ট বুঝতেন যেমন ফেকা যথেষ্ট বুঝতেন কিন্তু উর্ধে না সুতরাং তার উপরে রাখবো কাকে রসদুল্লাহাম কি কোনো কিছু নেই যে কোনো সৃষ্টি সাত আসমান জমিন আর কুর্সি যা কিছু হোক না কেন সবকিছু আল্লাহ রব আল নিম নেই আল্লাহ ফক ফক মানে দিকে ফক কোন দিকে হয় এদিকে তো হয় না ফক মানে তো বলবেন না সর্বত্র হ্যাঁ এতো বলবেন না জি तो दीक आचे। अशारी दीक आल्ला गुमराहि दिका जबीहा पढ़ाना उसेर शर ठीक आल्ला जिसम बडी शब्द कर हरिज आक वाल जेहते दिक्कत सुमान मान आल्ला दिको बला जा যেমন বডিতে বলা যাবে না তেমন দিক নাকি বলা যাবে না এটা হচ্ছে বড় গুমরা হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটেছে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে জি এমন গোপন আঁকা সেই তোমার নিম্নে কোন কিছু নেই হ্যাঁ আল্লাহ রবুল আলমিন তার মানে সব কিছুকে পরিবেশন করে আছেন আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই এটা হচ্ছে পরাণ এবং আল্লাহ রব আলম সব কিছুকে ঘিরে আছেন আল্লাহকে কোনো কিছু হ্যাঁ ঘিরে নেই না জ্ঞানের দিক থেকে না ক্ষমতার দিক থেকে না আপনার স্থানের দিক থেকে কোনো দিক থেকে নেই কোনদিক থেকে আল্লা রবুল আলমিন কে কোনো কিছু ঘিরে নেই আল্লাহর এদিকে কি আছে ওই দিকে কি আছে ওই দিকে কি আছে না সব কথা চলবে না হ্যাঁ আল্লাহর সবকিছু বলছেন তারপরে আসমা এই চারটি আল্লাহর নাম আল্লাহর নাম হচ্ছে আল্লা আল্লাহর নাম হচ্ছে আল্লা আখির আল্লাহর নাম হচ্ছে আল্লাহর নাম হচ্ছে আলবাত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 হ্যাঁ এবং না আল্লাহ হচ্ছেন সত্য মাহবুদ ছাড়া কোনোটি ভালো তার মধ্যে তাই না এক কথায় দুটো কথা হ্যাঁ মোবারক এহাতে সুবাহা মিনকুলছি এই যে চারটি বরকতপূর্ণ নাও রয়েছে এতে রব আলামিন সব দিক থেকে সব কিছুকে যে পরিবেষ্টন করে আছেন এটা প্রমাণিত হয় ইসমহিল জামানিয়া। আর স্পষ্ট করে দি শেখের কথা দিয়ে বলছেন যে আল্লাহ এই দুটি নাম প্রথম নেন চারটির মধ্যে আউয়াল এবং আখের তিনি প্রথম আর তিনি শেষ এ প্রথম আর শেষ দিয়ে আল্লাহ রব আল যে কালের দিক থেকে সবকিছু কে আছেন কালের দিক এটা হচ্ছে শুরু আর শেষ তাই না আল্লাহ হচ্ছেন শেষ কালের দিক থেকে সবকিছু কে ঘিরে আছেন অফিস এহা তুলানিয়া আর জাহির আর দিয়ে স্থানের দিক থেকে আল্লাহ সবকিছুকে পরিবেশন করে আছেন আল্লাহ যখন জাহের আল্লাহর ওপরে কোনো কিছু নেই বা এমন জায়গা আছে যেখানে আল্লাহ রব আলেন কিন্তু ওখানে আল্লাহ কোন সৃষ্টি আছে ওই দিকে নিচের দিকে না আল্লাহ সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে ঘিরে আছেন কিসের দিক থেকে তাহলে এখন বুঝলেন কালের দিক থেকে আর স্থানের দিক থেকে কালের দিক থেকে কি বুঝলাম আউ্বাল আর আখের দিয়ে বুঝলাম আর দিক থেকে এই চারটি নাম সম্পর্কে দিচ্ছেন শাহাজিল কাবেলা এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি মুখোমুখি আউআাল রাহের আর জাহির আর বাতেন একটি অপরের ইসমানের সুচ্চ হওয়ার দিক থেকে হ্যাঁ কোনটা জাহির সূচ্চ সুমহান জাহির জাহের কথাটি প্রমাণ করে জাহের নামটি যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে তিনি সু সুমহান সবকিছুর ওপরে दिखे बात सब दिक्कत क्षमतार दिखे बार शर कोल रखते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 হয়ে গেল এখন বাঁচল মালাকুলমত তাই না তুমিও শেষ হইতে হবে তোমাকে শেষ হবে তোমার চিরকাল তোমার থাকার কোন অধিকার নেই তুমি মখলুক তারপর আল্লাহ প্রথম এটা সব শেষে হওয়া মানে বা কাহো বা আদা করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহ বাকি থেকে যাওয়া অজাহেরিয়া তহু ফৌকিয়া তহু অলু বহু আল্লাহ আল্লাহ যে প্রকাশ্য অর্থাৎ আল্লাহ সবকিছুর ওপরে সবকিছুর থেকে সুপুলিশ আলাম জাহের কোনটাকে বলি যেটা ওপরে থাকে দেখেন এই যে চাদরটা আছে এটা হচ্ছে কি জাহের আর এর তলে যে বাতিন সেটা উপরে আছে হ্যাঁ আর যে বিজয় হয় সে উপরে হয় এজন্য মানে হচ্ছে বিজয়ী হওয়া সুবাহ কি আল্লাহর ত্রুটি পূর্ণ গুণ হয়ে যাচ্ছে নাকি যেমন যদি আপনার মাথার উপর কেউ থাকে আপনি নিচে হয়ে গেলে এরকম না এইখানে যে অর্থটা ত্রুটির দিকে নিয়ে যেতে পারে অর্থ বলবেন না আপনি কি বলবেন বলছেন যে আল্লাহ যে বাতেন এর অর্থ হচ্ছে অবতু নহু সুবাহ আল্লাহ রবী বাতেন হওয়া এহা তুহ বেকুল্লে কোন আকরা এলিমেন্টার আল্লা রব্লা আলমের এমন সমস্ত সমস্ত কিছুকে পরিবেষ্টন করা এমনভাবে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা যে যেই বস্তুটার কথা বলবেন আপনি বা যে সৃষ্টির কথা তার চাইতেও বেশি আল্লাহ কাছে তার চাইতে বেশি আল্লাহ কাছে যেমন আপনার হাটটা আপনার কাছে আমারটা আমার কাছে আপনার তো কাছে হবে না আপনি যতই পাশে বসেন আমার হাতটা আমার কাছে তাই না আমার পাটা আমার কাছে বেশি আপনার তুলনায় কিন্তু রাবুল আলমিন তার চাইতে বেশি কাছে এই আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে বাইরে যা আছে তার চাইতে বেশি কাছে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন আমাদের থেকে এই মর্মেই তো আল্লাহ নাহানু আক্রাবো এলেই হে मीन हबिल मानुषर गुरुतपूर्ण शराा हबिली आल्ला निकटवर्तीबिकवर्ती निकटवर्ती हवा अर्थे व्यवहारित है एक खास अर्थे एक अर्थे आल्ला समस्त सृष्टिर चाहते चाहते निकटवर्ती सृष्टिर এটা আম অর্থে ব্যাপক অর্থে নিকটবর্তী হওয়া না খাস অর্থে আম অর্থে যারা আম অর্থে বুঝেছেন বুঝে গেছেন কিভাবে খাস অর্থে আল্লাহ কাছে আছেন মানে সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে এটা খাস বান্ধা বিশেষ বান্ধবের সৎকর্মশীলদের সাথে আল্লাহ আছেন। যেমন উদাহরণে বোঝাই একজন লক্ষ্য দেখছি যে দুর্বল মনের দিক থেকে অসহায় আমি বলছি আপনার পাশে আমি আছি অথচ আমি থাকি কোথায় ও থাকে কোথায় যে দিক থেকে আমি পারি আপনার তাই না এটা খাস বান্দাদের সাথে মাইয়া খাস আসবে এটা বা করব খাস আরেকটা হচ্ছে আমভাবে আমভাবে কোন দিক থেকে ক্ষমতার দিক থেকে আল্লাহ যেমন ক্ষমতা মান মমিনের ওপর ভালো মানুষ উপর তেমন খারাপের ওপর তাই না আল্লাহ রাবুল আলম যেমন জ্ঞানী জ্ঞানের দিক থেকে আমার আপনার কাছে মমিনের কাছে তেমনই কাফের কাছে কাফেরও খবর রাখেন কি করেন না করে অসৎ লোকের খবর রাখেন কি করে না করে ইট প্রতঙ্গের খবর রাখেন কি অবস্থায় আছে কোথায় কিভাবে রেজেক্ট তার পৌঁছাতে হবে আবুল আলম সব তাই বলছেন হচ্ছে আল্লাহ রকে জ্ঞানী সব সবকিছু সম্পর্কে জ্ঞানী মানে কি যা চোখের সামনে আছে না অতীতে হয়েছে ওগুলো অতীত बर्तमान भविष्य सबकिस्तर भविष्य आलमिली सूच्च जगते उच्च जगते अर्थात आकाश सेगते जमीन जमीन पीठ বাইরে একটা অনপরিম কিছু যেতে পারে না জমিন হোক অথবা আকাশে হোক সবকিছুর খবর বলে আরেক যানুদ্রিফিলিকা তার রুজি কিভাবে পৌঁছিবে হ্যাঁ এবং তার কতটা রুজি তাও আল্লাহ সুনির্ধারিত রেখেছে শুধু মানুষের তো নাই। মানুষের রুজি সুপরিমিত করা নেই যে আপনি এতটা রুজি এতটা আয়ু পাবেন এতটা খেতে পাবেন এতটা শাসপ্রোশেন এতটা সুস্থতা পাবেন না সব কিছু এবং সবকিছু সম্পর্কে আল্লাহ বেকুল সেই রলিম সব দিক থেকে আল্লাহ জানেন এই বিষয়গুলি যত পড়বেন তত ইমান আল্লাহর উপর মজবুত হবে না হবে না আমি অসুস্থ আল্লাহ জানেন না জানছেন আপনার চাইতে বেশি জানছেন আপনার মা বাবা বলা দূর কথা হবে আপনার স্ত্রী বলা আপনি যে অসুস্থ আপনি কি অন্তর নিয়ে আল্লাহকে ডাকছেন আপনি যতই আমাদের সামনে আপনি আপনার আন্তরিকতার কথা এখলাসের কথা পেশ করেন আল্লাহ আপনার অবস্থা বেশি জানছেন ও শাহিদ মেলা আয়াতিল কেরিমা এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন ইম্লা আল্লাহ যেই নামগুলির দাবি হচ্ছে যে আল্লাহ রব্বুল্লা আলমী সব কিছুকে পরিবেষ্টন করে আছেন কালের দিক থেকে স্থানের দিক থেকে জামানন ওয়া স্পষ্ট করছেন সময়ের দিক থেকে স্থানের দিক থেকে অতলা আন আর জ্ঞানের দিক থেকে তকদির আন পরিমিত করার দিক থেকে অতিরিয়নের দিক থেকে আর একটা নিয়ন্ত্রণের দিক আল্লাহ আলমিন আগেও ছিল সবসময় ছিল এখনও আছে আর সর্বদাই থাকবে তখন দুনিয়ার যতই শক্তিশালী শাসক হোক না কেন হ্যাঁ যে কোনো শক্তি হোক না কেন এক সময় তার নাম পর্যন্ত ছিল না এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে তাই না তারপরে কোন একটা জাতির অথবা দেশের উন্নতির নাম গন্ধও ছিল না মানুষ স্বপ্ন দেখেন যে এত উন্নতি করতে পারে তাই না হইল আবার পতন ঘটলো টাকা দাসুয়ান আর পরোক্ষ ভাবে আপনাকে আমাকে প্রত্যেক মুসলিমকে কে সম্বোধন করা হয়েছে কারণ মুসলিম আল্লাহর আস্থা রাখবে কাফের আল্লাহর আস্থা রাখে না সুতরাং বলব না যে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে তবে যখন মানুষ মমিন বিশ্বাসী হবে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 সংক্ষেপে দেখায় প্রথম কথা তাওসা কাকে বলে ভরোসা বলে আপনি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 তো ভরসা বা তবাক্কলের সংজ্ঞা কি শাব্দিক অর্থ কি আর শরীয় ভরসা আস্তে ভরসা আল্লাহর কাকে বলে কর্ম করে ফলাফল আল্লাহ আমি কাজ করব না আর বলব আমাকে রুজি আসতে হবে যত অলিউল্লাহ হন না কেন কোন অলি উল্লাহ যদি বলে যে আমি কাজ কেমন না মারিয়া মারিয়াম আলাই মতো আমার কেরামতিতে হ্যাঁ রুজি বারো বছর ধরে ও জি খাচ্ছে জিগির খাওয়ার কথা বলেছে বাড়িতে তোমাদের খাবার আছে খাবার আছে খাবার আছে নয় কি সবাই বলে আমাদের বাড়িতে আজকে কিছুই নেই বলছি আনা সাহেব চলো যখন না থাকতে আজকে রোজারি খেয়ে দিলাম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 करा करा। आशा भरोसा भाषा बोल वक्ल तो अमुक दिए दायित्व दिए दीछे এজন আজকাল যে মোয়াকা যাতে পাসপোর্ট অফিসে আপনার কোম্পানির বা আপনার কাজ করে দিচ্ছে ধরেন দিচ্ছে অথবা রিনল করে দিচ্ছে ওদেরকে মোয়াক্কেবও বলে আর মোখাল্লেস বলে দুটো শব্দ ব্যবহার হয় মাতৃভাষা শুদ্ধ ভাষা কিন্তু মাতৃভাষা আর এটা ওরা যখন পেপারটা বানিয়ে দেয় একজনকে অথরাইজ করে যে তুমি এই কাজগুলির জন্য মাকতবুল যেতে পারবে তুমি ওর উপর এই দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে ও মানা আন আর ইসলামের শরীয় পরিভাষায়ী তল ভরসা কাকে বলে এতেুল কালবি আল্লাহ অন্তসা করবে ফিজালবে মায়ানফা উপকারী বস্তু হাসিলের জন্য মায়াজুর আর ক্ষতিকারক বস্তু দূর করার জন্য ক্ষতি যেন না হয় আর লাভ জানো হয় মানুষ তো এটাই চায় লাভ জানো হয় আর ক্ষতি যেন না হয় দুটো হয়েছে মানুষের কাম্য দুনিয়া খেরাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে অন্তরের আল্লাহর ভরসা করা অঙ্গ প্রত্যঙ্গের ভরসা অঙ্গ প্রতঙ্গ কাজ করতে হবে অঙ্গ প্রত্যঙ্গে কি করতে হবে কাজ করতে হবে প্রতিদিন আট ঘন্টা ডিউটি চাইছে আপনার মালিক আট ঘন্টা ডিউটি করতে হবে তারপরে আমার কাজ আমি করলাম এখন আমার আল্লাহ আমার ব্যবস্থা অন্তর যদি ভরসা করে নেই যে এই কোফিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তো আমি না খেয়ে মরে যাব আমার পরিবার না খেয়ে মরে যাবে এটা হচ্ছে শির্কলের ক্ষেত্রে ভরসা রব্বুল আলমিনের উপর কাজ এখানে ছুটল আর কাজ লাগাবেন আল্লাহাকুল ভরসা করা এবাদতের যে অনেক প্রকরণ রয়েছে তার একটি প্রকার আর এটি হচ্ছে অন্তরের এবাদত এবাদত এবাদতে হয় অন্তরের অনেক এবাদত আছে তার একটি হচ্ছে আল্লাহ ভরসা আর আরেকটা হচ্ছে এ লিসানি বাচনিক জবানী এবাদত হ্যাঁ বা কৌলি এ বাদতে বাদানি শারীরিক এবাদত এ বাদতে হ্যাঁ আর্থিক এবাদত আর এই আল্লাহ ভরসা রাখা হচ্ছে ফরজিল আহবাব যদি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করেন এটা হ্যাঁ আল্লাহ ভরসার পরিপন্থী নয় जी आल्ला रक्षा करब्कुलीते शीतकाल शीत बस्तर व्यवहार कर आल्ला जो दिन हाथ रेखे कम बेसिबना रोदे ग्रीष्मकाले बारो घंटा रोद्रे खोला डिमत सबकिप नए रोजी रोजगार कर কর্ম করা আর দোয়া করি মাধ্যম আর অন্তর আল্লাহ ভরসা করবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন যেটা লক্ষণীয় বিষয় দেখাতে চেয়েছে প্রথম কথা আল্লাহ রব আলিনের এখানে তকলের কথা বললেন যে আল্লাহর এটি এ বাদত আল্লা আল্লাহর নাম কি এসছে যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে তহিদুল আহমেফ আল্লাহর কোন নাম কি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 পূর্ণ হায়াতের প্রমাণ রয়েছে আল্ হাই একমাত্র আল্লাহিন এবং তিনি মৃত্যুবরণ করবেন না একটি গুন যা উল্লেখ করা হয়েছে সেটা সুরেশ সেটা কি আল হাকিম আল্লাহর একটি গুণ বাচ্চার নাম হচ্ছে হাকিম হাকিমের দুটি অর্থ এতদিন পর্যন্ত আপনার হাকিমের মানে কি জান একটা অর্থ করেছি আমি হ্যাঁ হাকিমান বিজ্ঞানময় মনে রেখেছেন বিজ্ঞানময় প্রজ্ঞাবান যার কাজে কথায় কি রয়েছে হেকমা রয়েছে প্রজ্ঞা রয়েছে হেকমার প্রজ্ঞা কাকে বলে অসার কোনো কিছু করেননি আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে বেকার কোনো কিছু সৃষ্টি করেননি আর আল্লাহর শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহর একটা হুকম মানতে হবে না টাকা কাপড় উঠতে বলেছেন উদ্দেশ্যবিহীন না আমি হেকমা জানি না জানি কিন্তু আল্লাহ রব্লা বহু হেকমা রয়েছে আজকাল সায়েন্স ধীরে ধীরে ধীরে বহু কিছু প্রমাণ করছে যারা যে সব পুরুষরা টাকনা ঢেকে আজকাল চলাফেরা করে তাদের পুরুষত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এটা কাফেরদের গবেষণায় প্রমাণিত হয়েছে কথা বিশ্বাস করেন না যদি সেটা বিশ্বাস করে কাপড়টা যদি মুসলিম বানিয়ে নিতেন ইসলামিক করে নিতেন তাহলে কত সব পেতেন আপনি আর জাহান্নান থেকে বাঁচতেন কিন্তু আজকে যখন কাফেররা গবেষণা খবর যে তোর তো পুরুষত্ব যাবে বিবি পালিয়ে যাবে কার সাথে অর্থ ভয় লাগে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 তাহলে আপনার চিকিৎসা নেই দমপান বিষয়ে আসেন তারপর আর বিধানগত বিষয়ে আমরে সারি দুটো কথা মনে রাখবেন আকিদা পড়ার ক্ষেত্রে সৃষ্টিগত বিষয় মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সাঁপ আরে ফালতু সৃষ্টি করেছেন ফালতু নাকি পায়খানার পোকা উপকার করছে আপনাদের যে ভর্তি হয় না ইচ্ছা যে কত হিকমত আল্লাহ ভালো জানে কোন কিছু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে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 আল্লা প্রত্যেকটি বিষয় হচ্ছে আর একটা কথা বলেছেন যেস আল্লাহ রব্লা আলমেন সবটাই কাজ হচ্ছে সুস্থ আমাদের অনেক সময় কাজ নরবের কাজ তাই না কাজটা করলেন ঠিক কিন্তু নরবরের লাস্টিং করল না কিন্তু আল্লাহ রবন সব কাজ হচ্ছে जत समय जे भावते चेन भाव ठीक ओ समय अवनति घटेम अल मुथकान आसिया प्रत्येक वस्तु के सूक्ष्म कर हेकमा का बला वस्तु के तर जथास्थान रखार नाम हेकमा যেটা যেখানে রাখতে হয় সেটার নাম হচ্ছে হেকমা এটা নাম হচ্ছে ইনসাফ ও সুবিচার আদল আর জুলম হচ্ছে হচ্ছে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখা অন্য জায়গায় রাখে সংজ্ঞা ওয়াহিয়া আসিয়া ওয়াহিয়া যেটা যেই জায়গায় থাকার যোগ্য সেখানে সেটা রাখা দেখেন কত সুন্দর লাগছে জঙ্গলগুলো দেখতে আল্লাহর কাজে হেকমা আছে না নেই तीन चोख ग नाक रखा हम एक सुबह लागे आल्ला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 রাখালের হুকুম চলছে পাগলের হুকুম চলছে দুনিয়া এবং আখেরাতে আখের হাতে আল্লাহ কাউকে জান্নাতে দিতে চাইবেন কারো ক্ষমতা আছে যে না আমি দিতে দেবো না জান্ন দিতে চাইবেনা আমি দিতে দেবো না আমি জোর করে নিজে বড় বড় জাহাজ চলে যাবো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 আমাকে যদি ওখানে আল্লাহ করে রেখে দিতে বড় সুক্রিয়া নিজে আল্লাহ রাখবেন এই শুক্রিয়ার ফলাফল আপনার ছেলে বেড়া পাবে আহমদুলিল্লাহ আল্লাহ আমাকে নজর দিয়েছে আয়াতে যেটা দেখাতে চাই খাবির বুঝাই খাবির নামটি যেখানে এসছে মিনাল খিব রাখে মানে পূর্ণ জ্ঞান রাখা এটাকে বলা হচ্ছে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম ইজ তু হুহ হাতি কাতি কোনো কিছুর যখন আসল মর্মটা জেনে ফেলবেন তখন তাহলে আল্লাহ সুবাহ আসিয়া আল্লাহ রাবুল আলমিন সুখ সমস্ত কিছু যতই গোপন কিছু হোক না কেন সব জানেন যেমন কামা আহাতা যেমন প্রকাশ্য সবকিছুকে আলমিন পরিবেশন করে আছেন এতে রয়েছে আল্লাহর হাকিম নাম হাবির নাম আল্লাহ আলমিনের যখন নাম এই নামগুলি থেকে হাকিম থেকে আল্লাহাত বের করতে শিখেন আলিম থেকে এলুম বেরুল হ্যাঁ হাই থেকে হায়াত বেরুল আল্লাহর কি আছে চিরকালের হায়াত আছে ঠিক আছে না আলিম থেকে এলুম বেরুলো নাম সামি থেকে আল্লাহর সোনা বেরোলো শ্যামা বাসির থেকে বাসার আল্লাহর দেখেন বেরোলো জি এইরকম হাকিম থেকে হেকমা আল্লাহর একটি গুণ আর খাবির থেকে আল্লাহ রব আলম যে সুক্ষ খবর রাখেন খিবরা এই গুনটি বেরোল তাই বলছেন ওয়াহু আল হেকমাতিবরাত আল্লাহর গুন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 ভূগর্ভে প্রবেশ করে জমিনে যা কিছু কি করছে ওয়ালা জমানে কিছু আছে ঢুকছে এটা বীজ যখন পপন করলেন ঢুকলো ওনা বের হলো বীজ দিয়ে বুঝেন ঢুকলো আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে তখন কি হলো একরো মিনহা বের এইরকমই মায়ণ করে দাফন করা হচ্ছে বা কোথাও গিয়ে দাফনও দাফন কোন দাফন হইল না কোন জায়গাতে মারা গেল নি খোঁজ একবার আল্লাহ জানছে না সবকিছু অনেক মিনা আকাশ থেকে যা কিছু নেমে আসে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি নেমে আসে আকাশের দিক থেকে আসে বলে আকাশ মাথার উপরে আকাশ থেকে নেমে আসে আল্লাহ থেকে আল্লাহা আর যা কিছু তাতে আরোহণ করে ফেরিস একবার আসরে পরিবর্তন একবার ফজরে এবং আব্দুল কালিমত ভালো কথাগুলি আল্লাহর কাছে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 আমল গাইবের বলতে নবী যখন চাইবেন যেটা যেভাবে চাবেন জেনে নিবেন তো চাবি হয়ে গেল মাফাতে বাবু বচ্ছেন তো কি কি চাবি নবীকে দিয়ে দিল করে ফেলল অথচ একমাত্র গাইবের চাবি কাটি রয়েছে যা তিনি ছাড়া কেউ জানে নাহারে এবং জলে স্থলে বা স্থলে সাগরে বাহার স্থলে সাগরে যা কিছু রয়েছে তা আল্লাহ জানছেন একটি পাতা যদি ঝরে পড়ে তা এই ভূগর্ভের অন্ধকারে একটি শস্য একটি দানাও যদি পড়ে ওয়ালা ওয়ালারাতবিন অথবা কোন তাজা বস্তু ওয়ালাই আন শুষ্ক বস্তু কিতাবি কিতাব সৃষ্টি হয়ে আছে বা হচ্ছে আল্লাহর শুধু আল্লাহ জানেন না আল্লাহ জানেন তখন বলেন জানেন তার সাথে আল্লাহর সুস্পষ্ট লিখন সুস্পষ্ট লিপিতে রয়েছে অর্থাৎ ভাগ্য লিপি তকদির মাহুজ যেখানে আছে। এই আয়াত দিয়ে তকদীর সম্পর্কে তকদিরের দুটো ইস্পা জানতে পারলাম একটা এলমোল্লা আল্লাহ জানছেন আর একটা হচ্ছে কিতাব আল্লাহ তা লিখে রেখেছেন আর এক ফি কিতাব ইন্না জার্লাহির আল্লাহ জানছেন সবকিছু আসমান জমিনের এবং এটাই আল্লাহ কি বলছেন। জমিনে যা কিছু প্রবেশ করে পানির ফোটা পড়ছে এই যে এখন বন্যা শুকাচ্ছে সব জানছেন আপনার শস্য বীজ অল খনুজ সম্পদ मिलित मारा गलमा मिसल जाम उद्भिद घासपाला इत्यादि घासपाला और मा दें खनि सम्पदी मानुष बार कराशे बिस्टी फेस्ता इतना चढ़ाल আয়াতে যেটা দেখাতে চেয়েছেনটা এখানে মহা জ্ঞানের কথা প্রমাণিত হয়েছে আল মহিত বেকুল সেই যেই জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত কিছুকে ঘিরে আছে হাদিস আছে যে পাঁচটি গাইবের মূল বিষয় রয়েছে এই মূল বিষয়গুলি সম্পর্কে আল্লাহ কেউ যায় না যেই পাঁচটি বিষয় সুরায় লোকমানের শেষে বর্ণনা করছে আল্লাহুল আলমী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 বৃষ্টিপর্ষণের যে ভবিষ্যৎ করছে এই দিয়ে ভাববেন না যাচ্ছে সম্ভাবনা তারা বলছে তারপরে সেটা যন্ত্র ব্যবহার করবে বিনা যন্ত্রে আপনি আমি যেমন বলতে পারবো না যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলতে পারবে না তাদের যদি যন্ত্র না থাকে বসে বসে বাড়িতে বসে পারবে ওই ব্যক্তি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 चेको देखने अंग देखा जी मातृर्भे जाम्रल्ला তারপরে কার কটা ছেলে মেয়ে হবে বিবাহর আগে বলতে পারবে আল্লাহ সবই জানেন আল্লাহ সৃষ্টি না করার আগে জানেন যে এই ছেলেটা এই মেয়ের সৃষ্টি হবে সৃষ্টি হওয়ার পর তার কটা ছেলে মেয়ে হবে হবে তো সুস্থ হবে না অসুস্থ হবে বাঁচবে তো কতদিন বাঁচবে আল্লাহ রা বলেন এই না যে সৃষ্টি হওয়ার পর আল্লাহ জানেন না সব জানছে আল্লাহ বলেন চার নম্বর হচ্ছে আর কোন ব্যক্তি জানেন না যে আগামীকাল কি করবে জানতাম না যে একটা যুগে মোবাইল আসবে এই সৌদি আরবে আঠাইশ উনত্রিশ বছর হচ্ছে এমন একটা সময় আসতো পনেরো দিন যেতে লাগলো পনেরো দিন আসতে লাগলো খবর পেলাম অসুস্থ ছিল তখন ভালো হয়ে আরো কত কি হয়ে গেছে হ্যাঁ কেউ হয়তো দুনিয়া থেকে বিদায় চলে গেছে পুরাতন হয়ে গেছে কিসা কাহিনী হ্যাঁ তাই না হ্যান আল্লাহ এইভাবে আপনি দেখেন আগামী কালকে কি করবেন জানতেন এই আসবার আসবে এই সে আসবে যে নিজের অবস্থা ঠিক জানতেন যে যেখানে কফিল তলা পালিয়ে আছে পালিয়ে আছে। সুযোগ আসলে না তার মাত্র দু চার দশ দিন আগে হাজার হাজার মানুষ চলে গেছে কানতে কানতে চলে গেছে পারেনি আর হঠাৎ করে বেটার চান্স চলে যা রুজি আছে থেকে গেলো আর এক দুই দিন আগে অনেকে চলে গেছে ভাই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 चार बचर मदर का छोड़ कल्पना सब दावी कर दीची पास करबे देखें पास कर लो কিভাবে জাতিকে গুমরা করছে মানে আলেমল গাইব আর তারপর কি বলছে আমার এই সব কথা সবাই বুঝবে না যারা মোডে বুঝবে না কেউ গাইবের খবর জানলেন মুসা আলিস জানলেনা একে ঘুষি মারব না হলে আষাঢ় খেপড়ে মরে যাবে আর আমার আমার তল্লা শীতে লাগিয়ে দিবে আমাকে পালিয়ে গিয়ে বছর বারো বছর কোথাও আমাকে থেকে আসতে হবে জানতেন মুসা খুশি মারতে যেতেন সবকিছু ছেড়ে পালাও পালাও পালাও ওই সোহাইব ইসলাম পালিয়ে যেতে হইল নবীর সব খবর রাখে কে জিতবে কে হারবে কে কি হবে সব খবর আগে বলে দিলিত হইতো তাহলে ইরাকের অবস্থা হইতো না আফগানিস্তানের অবস্থা হইতো না সব আগে বলি দিত পঁচিশ পঞ্চাশ বছর আগে হ্যাঁ যেগুলো যাচ্ছে হবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন আল্লাহ জ্ঞান সবকিছু পরি পরিব্যপ্ত এটা যেমন প্রমাণিত হয়েছে ওয়াফিহা ইসবাদ এতে তকদির প্রমাণ রয়েছে এটা লিখা আছে লিখা আছে মানে কি তকদির আছে আল্লাহ জানছেন লিখা আছে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 আল্লাহ আল্লাহর সবকিছু কে তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছেন বা আল্লাহর জ্ঞান সবকিছু কে ঘিরে আছে পরিব্যাক্ত সুরাত বারো আর রান বলছেন নিশ্চয়ই কি মানে হচ্ছে শক্তিমান আর আল মতিন মানে যার বড় সুক্ষ শক্তি এই শব্দগুলির এক একটি করে অর্থ করে দি যা এখানে ভাষ্যকার করেছেন বলছেন যে রজাকা আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই যিনি তার সমস্ত মখলুককে রিজিক দান করেন এবং তারা তাদের প্রয়োজন মেটান সুতরাং তাঁরই এবাদত করু জল কুয়া এবং তিনি সাহেব কুয়াতে তাঁর পূর্ণ শক্তির মালিক বড় শক্তিধর দুর্বলতা তাকে স্পর্শ করতে না। যতই শক্তিশালী পৃথিবীর হোক দুর্বল হয়ে যাচ্ছে কাজে না আল্লাহ কে কষ্ট হয় না আল্লাহ রব আলমিনের কোন ক্লেশ হয় ক্লান্তি হয়তিন মানে হচ্ছে আশিদ্দা অল কুয়া এই আয়াত থেকে যা দেখাতে চান সেটা হচ্ছে যে আয়াতে রয়েছে আগের আয়সবাহের যে জ্ঞান সবকিছু আল্লাহ এবং সবকিছুর উপর তিনি ক্ষমতা বান্না আল্লাহ সাহীন কাদির ও আন্না কাদাহাত বেকুল্লীন আলমা এবং আরেক আয়তে যেখানে রিজিক কথা রয়েছে আয়তে আল্লাহ রাজা বলা হয়েছে রুজিক তিনি এবং তাকে বলা হয়েছে যে তিনি সর্বশক্তিমান তখন এবাদত বন্দী তার হবে এই জন্য তার আগের আয়াতের অংশ রয়েছে সুরাজ আঠান্ন জিন্ন সাই আবুদিন মা উদিন ওমা উরিদ এমন ইন্ন রো আমি জিন এবং মানুষকে এবাদতের জন্য সৃষ্টি করেছি এবং এবাদতের জন্য সৃষ্টি করেছি তাদের কাছে রেজিক জানে আমি রেজিক দান করি আমি মহাশক্তি আমি হচ্ছে বড় শক্তিমান এখানে আজকের আলোচনা শেষ করছি ওসাল্লাহ صنع يمجد أو ظريح باني